প্রিয় দর্শক ও শ্রোতা আমরা আগেকার মতো আরেকটি নমুনা দেখাচ্ছি রসুল আকরম ইসলামের সুন্নত পালনের সাবেক রামের মধ্যে যে নমুনা গুলো পাওয়া যাচ্ছে হম হজরত আলী রদিউল একটি হাদিস বর্ণিত রয়েছে তিনি বলেন যে ফাতেমা রদিউল্লাতন একেবার যখন চাককি দিয়ে আটা ছিল ফিসতে হাতে দাগ পরে গেছে तक यह बेपारभिजुक्ट रसुल आकरमर का एक बाधी नहीं आसबें व गोलम नहीं आईजे रसुल आकरमर का कारण इतिम्य रसुल आकरमर काोलम बाधी एसे तक जा रसुल आकरम के पानी ना पे हज़रत आयसात करलेंज़रत आयस के बेपार्टलें जखन रसूल आकरम्लम आसलें घरे হজরত আয়সা তখন হজরত ফাতেমার আশার ব্যাপারটি রসুল আকরুল ইসলাম ক জানালেন তখন আহ নবী সাল আলী আলী এবং ফাতেমার চলে আসলেন হজরত আলী বলছেন যে তখন কিন্তু আমরা শুয়ে গেছি আপনার বিছানার মধ্যে তখন আমরা দাঁড়াতে গেলাম রসুল বললেন আলা যে তোমরা তোমাদের উঠতে হবে না তারপরে তিনি আমাদের দুইজনের মাঝখানে যে আমি তার পায়ের যে ঠান্ডা ভাবটা নিজের বুকের মধ্যে অনুভব করছিলাম অর্থাৎ হজরত ফাতেমাকে পিছন দিয়ে হম হজরত আলীর দিকে পা দিয়ে বসছিলেন তো পায়ের ঠান্ডাটা তার বুকের মধ্যে অনুভব করছিলেন মাঝখানে তারপরে রসুল আকরম সাল্লাম বলছেন যে আল্লাহ বাঁধি চাচ্ছিল সেটা থেকেও তোমাদের উত্তম আর কোন কিছু আমি কি তোমাদেরকে শিখিয়ে দেব না হ্যাঁ যে তোমরা যখন বিছানায় আসবে তখন একটা কাজ করবে যে তোমরা চৌত্রিশ বার আল্লাহর বলবে এবং এরকম ভাবে তেত্রিশ বার সুফহান আল্লাহ বলবে এবং তেত্রিশ বার দন আলহামদুলিল্লাহ বলবে এইটা যদি বলতে পারো মোট একশো বার তাইলে এটা তোমাদের জন্য একজন খাদেমের চাইতে অনেক উত্তম হবে এই হাদিসের বর্ণনে হজরত আলির দিয়া বলেন যে মা তারক তুহুমের তুহু উম যে যখন এই হাদিসটা আমি রসুল আকরম থেকে শুনেছি তখন থেকে কোনোদিন এটাকে হাতছাড়া করিনি তখন তাকে জিজ্ঞাসা করা হলো ওলা ছাড়া করতে একটা আপনার ছিলেন হজরত আলী রা তু কত ব্যতীব্যস্ততা ছিল তারপরেও তিনি এটা ভুলতে নেই ভুলে যাননি তাহলে আমাদেরও সেই চরিত্র হওয়া উচিত যে রসুলের কোন শূন্যতের কথা যদি আমরা জেনে ফেলি তাহলে সেটা আমল করার চেষ্টা আমরা অবশ্যই করবো আল্লাহ আমাদেরকে তা করার তোহিক দান করুন